السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن وعلى أما بعد قال الإمام ابن حجر أسقلاني رحمة الله عليه في كتابه بلوغ المرام من أدلة الأحكام وأن عبد الله بن عبي بكر رحمه الله পৃথিবী বাংলার পক্ষ থেকে সম্মিত সুধী দর্শক আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম আপনাদেরকে পৃথিবী বাংলার নিয়মিত ধারাবাহিক দর্শে হাদিস যে দেখার আমন্ত্রণ জানিয়েছিলাম আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন এবং কোরআন সন্ন্যার আলোকে আমাদের যে পৃষ্টি বাংলার ধারাবাহিক আলোচনা শুনবেন জানবেন এটাই আমাদের আশা প্রত্যাশা আল্লাহ রবুল্লা আলমীর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামের হাদিসের আলোকে আমরা যে জীবন গড়ব আমাদের বিভিন্ন বিধান মসলা মশাইল আহকাম আমরা জানবো এটা তো আমাদের দিনই দায়িত্ব কর্তব্য এটা আমাদের জন্য ফরজা আইন যে কথা আমরা এটি পূর্বে আপনাদেরকে জানিয়ে এসেছি আসুন উজু ভঙ্গের পর্বে বা উজু কী করলে নষ্ট হয় এ পর্বে একটি হাদিস বর্ণনা করেছেন ইবনা হাজার আসকর রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে আবদুল্লাহ ইবিন আবি বাকর রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যেই কিতাবটি বা যেই সহিফাটি আল্লাহনবী আলহিস্লা আমরুবন হাজমের জন্যে লিখে দিয়েছিলেন তার মধ্যে একটা কথা ছিল আল্লাহ মাসাল কোরআন ইহের কোরআন কোনো অপবিত্র অবস্থা থাকা ব্যক্তি স্পর্শ করবে না বরং যে পবিত্র সে ব্যক্তি এই কোরআন স্পর্শ করবে এর দ্বারা আমরা বুঝতে পারি যে কোরআন পাঠক কোরআন যখন তেলাওয়াত করতে চাইবেন তখন কোরআন মুখস্থ পড়ার জন্যে উঁজু অবস্থায় পড়া উত্তম কিন্তু উজু ছাড়াও কোরআন তেলাওয়াত করা যায় রয়েছে এই হাদিসটি ইমাম্মা আলিক মুরসাল হিসাবে বর্ণনা করেছেন মুরসাল বলা হয় যে তাবেঈ অর্থাৎ সাহাবির ছাত্র যিনি সাহাবির থেকে হাদিস শুনেছেন তিনি সাহাবির নামকে বিলুপ্ত করে দিয়ে বলেন বলেছেন বা করেছেন বা দেখেছি তো যদি কোনো কথা বা কাজ বাণী বা তাকরির সমর্থন বর্ণনা করেন এটাকে মুরসাল হাদিস বলা হয় আর মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত তবে মনে রাখতে হবে এই হাদিসটি ইমাম নাসাই এবং ইমাম ইবনে হেব্বান মারফু অর্থাৎ রাসুসাল্লামের এবং তাবির মধ্যখানে সাহাবিকে সহ বর্ণনা করেছেন ইমাবিল হাজার রহমতুল্লা বলেন যে হাদিসটা মান মধ্যে কিছু ইল্লাস বা দোস্ত্রুটি রয়েছে আসলে ইমাম ইবুল হাজার আসর রহমতুল্লাহ আল্লাহ তিনি মনে করেছে যে হাদিসটি বর্ণনা করেছেন সুলাইমান বিন দাউদ আল আলিয়ামি সুলাইমান বিন দাউদ আলিয়ামানি যদি ধরে নেওয়া যায় সবার নিকটে সে কিন্তু একজন দুর্বল বর্ণাকারী মাত্র পরিত্যাজ্য ব্যক্তি যার হাদিস গ্রহণযোগ্য নয় কিন্তু অরিজিনালি এই সোলাইমান বিন দাউদ আল ইয়ামানি কিন্তু এই হাদিস বর্ণনা করেন নাই বরং সোলাইমান বিন দাউদ আল খাওলানি এই হাদিসটি বর্ণনা করেছেন আর সোয়াইমান বিন দাউদ আল খাউলানী উনি কিন্তু বিশ্বস্ত বর্ণাকারী যা ইমাম মহদ্দিস গুণ তার প্রশংসা করেছেন এক্ষেত্রে আমরা বলবো যে যারা মনে করে নিয়েছে যে বর্ণনা করে সোলাই তাদের কাছে বর্ণনা করেছেন আর তখন কিন্তু হাদিসটি সই হিসেবে আমাদের কাছে সুই হয়ে গেল তবে পুজো ছাড়া কোরআন পড়া তেলাওয়াত করা জায়জ রয়েছে এরপরের হাদিস আমরা সামনে যাই ইমাম হাজারি সিদ্দিকা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলী সাল্লাম তার সর্ব অবস্থাতে আল্লাহর জিকির করতেন আল্লাহকে স্মরণ করতেন তাহলে কোরআন তেলাত হতে পারে সেটা সুমান আল্লাহ রহমদুল্লাহ সাধারণ নির্দিষ্ট এই সমস্ত আল্লাহ নবী আলিসাল্লাম তিনি মানবীয় গুণে গুণান্বিত ছিলেন তারও উজু ভঙ্গ হতো নষ্ট হতো সব সময় জিকির করতেন এর মানে এটাই আমরা বুঝলাম যে জিকির করার জন্যে उजु शर्त नई उजु शर्त आगे सलाद आदाय करवाफ करजू शर्त कारणु शर्त बुजते इमस्लिम ए हादिस की वर्णा करमाम बुखार हादीस की तालिक अर्थात शाह बर्णाकारी नाम बिलुप्त कर दिए सरसि हादिसटा मतन वूल शब्दग्री के उल्लेख कर আমরা জানতে পারলাম বাচ্চা প্রসবের পরে যখন তাদের নেফাজ চলে তখন এই মুহূর্ত নামাজ পড়া যাবে না কোরআন পড়া যাবে প্রিয়জনে বা শিখা বা শিখানোর ক্ষেত্রে আমরা এর আগে বলেছি যে কোরআন পড়া যাবে কি না নারীদের স্পেশাল সেই নির্দিষ্ট সময়ে ব্যাপারে যদিও তিনটি মত এসেছে যে না স্পর্শ পড়া যাবে না কেউ বলেছেন পড়া যাবে কেউ ক্ষেত্রে ক্ষেত্রে পড়া যাবে। বলেছিলাম নার আমাদের কাছে নেই তাহলে আসল তো হলো পড়া যাবে এই জন্য আমরা বলবো যে প্রিয়জনে ছাত্রী বা শিক্ষিকা বা ভুলে যাওয়ার ভয় আছে বা বিশেষ রমজান মাসে পড়তে পারে যায় যাচ্ছে एट सठी मत बोले पेश करते चाहिए सठीक चेष्टा करते मानुषर शर रक्त जो प्रवाहित है बैर ती उजू भंगा यदा मशाला जानते हैं मन रखते मानुष्य शरें पेशा और पायखाना रास्ता दिए जदि रक्त बे है तो उजू भंगे कारण सबा एकमत अन् स्थान दिए रक्त प्रवाहित हो উজু ভঙ্গ হবে না হবে না দুই ধরনের মত থাকলেও সঠিক যেটা মত সেটা হল উজু ভঙ্গ হবে না কারণ ভঙ্গ হলে ভঙ্গ যে হবে বা উজু নষ্ট হওয়ার কারণ এর সপক্ষে কোনো সহি বিশুদ্ধ আমাদের কাছে দলিল নেই এরপরে আরও একটা কথা মনে রাখতে হবে সাহাবাইক রাম রাজি আল্লাহ তালানহম যুদ্ধক্ষেত্রে জাহাদ করতে যেতেন তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত হতো তারা ওই অবস্থার উযু দিয়েই নামাজ পড়তেন আদা করতেন তারা নতুন করে উজু করেছেন এ ধরনের প্রমাণ আমাদের কাছে নেই বরং সেই উজু দিয়েই তারা নামাজ আদা করেছেন বন্ধুগণ আমরা ছোট্ট একটা বিরতির পরে আবার আপনার কাছে ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুলকোর আন শিরোনামে রুলুমুলকোর আন সিরিজ पुरान भोजवार जन्की विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন উন্মুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও হেল্পন ইউ চুজ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 দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্য ট্রডেজি দাই অফ ইসলাম বি point out a single fundamental of islam the illustrious son of the world famous greater of islam dr zakir nahi <laughs> motivating towards the truth path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 छोट बिरतर सम्मशक मंडल आरोप फिर दर्शा हादिस ने মানুষের শরীরের রক্ত যদি প্রবাহিত হয় বের হয় তাহলে কি উজুভঙ্গ হবে না হবে না এটা আমাদের মাসারা জানতে হবে মনে রাখতে হবে যে মানুষের শরীরের পেশাব এবং পায়খানা রাস্তা দিয়ে যদি রক্ত বের হয় তাহলে সেটা উজু ভঙ্গের কারণ সবাই একমত অন্য কোনো স্থান দিয়ে রক্ত প্রবাহিত হলে উঁজু ভঙ্গ হবে না হবে না দুই ধরনের মত থাকলেও সঠিক যেটা মত সেটা হলো।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 তারা নতুন করে উজু করেছেন এ ধরনের প্রমাণ আমাদের কাছে নেই বরং সেই উজু দিয়েই তারা নামাজ আদা করেছেন ইমাম আহমদুল হাম্বাল রহমতুল্লাহ আলাইকে যখন প্রহার করা হল কোরআন সৃষ্টি না আল্লাহর গণ সিফাত যখন তিনি বললেন যেহেতু কোরআন আল্লাহর বাণী এটা আল্লাহর সৃষ্টি হতে পারে না বরং এটা আল্লাহর একটা গণ সে মুহূর্তে তাকে তার বিরোধী দলরা রাজাবাদশাদের কাছে তার বিরুদ্ধে প্রতারণা করে এবং কুপ্রচারণা করে তাকে যে মারার প্রহার করার এক কু ব্যবস্থা করেছিল সেই প্রহার খাওয়ার পরে আহমেদুল হাম্বালের সমস্ত শরীর দিয়ে রক্ত যখন তত্তর করেছিল আর তিনি ওইখান থেকে ছাড়া পেয়ে যখন গিয়ে দুই ডাকাত নামাজ পড়লেন তাকে জিজ্ঞেস করা হলো ইমাম আহমেদুল হাম্বাল আপনার কি উজু আছে রক্ত যে প্রবাহিত আছে তিনি বললেন যে যদি সাহাবাই কলাম রাজি আল্লাহ আনহোম তাদের যদি যুদ্ধক্ষেত্রে শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়ে তাদের উজু যদি নষ্ট না হয় তারা আমি আহমেদুল হাম্বাল উজু নষ্ট কীভাবে হয় এজন্য আমরা বলবো অন্য কোনো স্থান দিয়ে মানুষের শরীরে রক্ত প্রবাহিত হলে সেটা উজু কারণ না যারা বলেছেন সে ব্যাপারে কিছু দুর্বল দলিল রয়েছে সঠিক বিশুদ্ধ কোনো দলিল তাদের কাছে নেই এপর যে আমরা আরও আপনাদের কাছে সামনে নিয়ে যেতে চাই এবার ইমান হাজার আসকান রাহমাতুল্লা আলাই বলেন وأن ما الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العين بكاء الساهل فإذا نامت العينان استطلق الوكاء راه أحمد التبراني وزاد ومن نام فليتوضى وهذه الزيادة في هذا الحديث عند أبي داود من حديث علي دون قوله استطلق الوكاء وفي كل الإسنادين ضعف إبار عمرا ارؤ اكتر সামনে আপনাদের নিয়ে যাই فيما بن حجر رحمت الله عليه الله تعالى عنه قال قال رسول الله الله عليه وسلم العين بكاء السحي فاذا نامت العينان استطلق اليكاء رواه احمد والطبراني وزاد ومن نام فليتوضا وهذه الزياده في هذا الحديث عند أبي داود من حديث علي دون قوله استطلق الوكاو وفي كل الإسنادين ضعف ولأبي داود أيضا عن ابن عباس رضي الله تعالى عنهما مرفوعا إنما الأذو على من نام مستضجعا وفي إسناده ضعف أيضا أي حديث قولته أي قوة تابرنا أبو داود أبو أحمد تابراني جي حديث قولتينتي রাবি থেকে বা বর্ণাকারী থেকে বর্ণিত হয়েছে একটা মাবিয়া থেকে একটা আলী রাজি আল্লাহ তালু থেকে একটা হলো আবদুল্লা আব্বাস রাজি থেকে এই হাদিসগুলির সূত্র দুর্বল তবে একটা আর কিছুটা দুর্বলতা সারিয়ে দিতে পারে যেটাকে আমলের যোগ্য বলে আমরা ধরে দিতে পারি আর সেটা হলো এই আল্লাহ নবী আস্তালাম বলেন যে মানুষের চোখ তার গুর্যদারের। এটা হচ্ছে একটা বন্ধন যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তার এই বন্ধনটা ঢিল হয়ে যায় আর এর ফলে তার সে রাস্তা দিয়ে বায়ু নিশ্চিত হওয়া হয়ে গেলেও সে অতএব কেউ যদি ঘুমে তাহলে বোঝা যাচ্ছে হাদিসগুলির দ্বারা যে সেটা চিট হয়ে শুয়ে যাক বা ডান কাঁথে বা বাম কাঁথে বিভিন্ন বর্ণা দ্বারা যেটা এসেছে এর দ্বারা বোঝা গেল যে মানুষের ঘুম যখন চলে আসে তখন তার উজু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে কারণ সে তখন টের পায় না কারণ তার রাস্তার বন্ধনটা ঢিল হয়ে যায় মনে রাখতে হবে যে মানুষ ঘুমিয়ে গেলে গভীর ঘুম ঘুমালে তার একটা উজু ভঙ্গের কারণ বটে তবে এ কথা মনে রাখতে হবে যে হালকা ঘুম হলে উজু ভঙ্গ হবে না এ কথা আমরা প্রথমেই আলোচনা করে এসেছি হাদিসের আলোকে এবার আমরা আরও সামনে আগে যাই الله ابن عباس من رسول الله صلى الله عليه وسلم قال يأتي أحدكم الشيطان في الصلاة فينفق في مقعدته فيخيل إليه أنه أحدث ولم يحدث فإذا وجد ذلك فلا ينسرف حتى يسمع صوتا أو يجد ريحا أخرجه البزار وأصله في الصحيحين من حديث عبد الله بن زيد إمام ইবন হাজা আহমতুল্লাহ আল্লাহ বুলবুল মারাম কিতাবে বলেন যে আল্লাহ থেকে আব্দুল আব্বা তার আনহুমা করেছেন সেখানে বলেছেন আল্লাহ তোমাদের যখন কেউ সলাৎ আদায় করে শয়তান তখন তার সলাতে ডিস্টার্ব দেওয়ার জন্যে তাকে ধোকা দেওয়ার জন্য তার মধ্যে অসা দেওয়ার জন্যে হাজির হয়ে যায় তখন করে কি তার গুজদারের মধ্যে পাইখান রাস্তার মধ্যে সে কি করে ফু দেয় আর ফু দিলে তখন মানুষকে সে ধারণা দেওয়ার চেষ্টা করে অশ্বসা দেওয়ার চেষ্টা করে যে বুঝি তোমার কি হয়েছে তোমার হাদাস হয়ে গেছে তোমার বায়ু হয়েছে তোমার উজু নষ্ট হয়ে গেছে আল্লাহ নবী আলসালাম বলেন এইভাবে যদি অশ্বাসা কাউরি আসে তাহলে সে যেন यहरण सन्देहमानी से जन नाम जन बतो प्रकार शब्द वायुनिश्र वायु बेर हार शब्द अथबा को गंध ना, जा ना पा ए हादिस इमाम बजार वर्णा कर आसल्ट बोखारी मुस्लिमे अब्दुल्ला जेद केर्णित যেটি ইতিপূর্বে আমরা আলোচনা করে এসেছি মুসলিম শরীফের বাণী হিসাবে সেখানে বলেছে যদি যখন তোমাদের কেউ নামাজরত অবস্থায় শৈতান তার কাছে আসবে এবং বলবে যে তুমি তো हतास कर फे तुम ओजू नष्टे तुम्हारो वायु बैर फल तक नाम बोले मिथ्या तुम मिथ्यार मन मने शयान तु मिथ्या ये अपना शैतान बाचार एक उपाय बर অন্য অন্য হাদিসে আছে শয়তান যখন এইভাবে অসা দেয় কয় রাক নামাজ পড়লে এক শৈতান আছে খানজিব যে নামাজের মধ্যে ডিস্টার্ব করে আরেকজন ওয়ালহান যে উজুর মধ্যে ডিস্টার্ব করে তোমার উজু গেছেগা তোমার উঁজু নষ্ট হয়েছে তোমার বুঝি বায়ু বের হয়েছে তোমার যখন পেটে গুড় গুড় করে শব্দ হয় মনে হয় তো মনে গ্যাস তোমার বের হয়ে গেল এই ধরনের শৈতান নামাজ নষ্ট করার জন্যে আরাক শয়তান হলো আপনার পবিত্রতার মধ্যে সন্দেহ ঢুকে দেওয়ার জন্য। অশা দেওয়ার চেষ্টা করে আল্লাহর নবী আলিসালাম শৈতানের অশ্বাসা থেকে বাঁচার জন্য আমাদেরকে শিখিয়ে দিলেন মনে মনে বলতে হবে মৃত্যুক শৈতান তৈরি নতুন পর্যন্ত শব্দ অথবা কোনো গন্ধ অথবা শব্দ গন্ধ ছাড়াও যদি নিজে কনফার্ম হতে পারে যে না কিছু বের হয়েছে এমন না হওয়া পর্যন্ত নামাজ ত্যাগ করা যাবে না বন্ধুগণ আমরা ভঙ্গের অধ্যায়ে বেশ কিছু মাসাইল আমরা জানতে পারলাম জানতে পারলাম যে উজু যদি দুই রাস্তা দিয়ে পেশাব পায়খানার কিছু বের হয় সেটা উঁজু ভঙ্গের কারণ যদি গভীর ঘুম হয় উজু ভঙ্গের কারণ এবং এছাড়া বলেছিলাম যখন মানুষের মস্তিষ্ক লোপ হয়ে যায় গমে হোক বেহুশ হয়ে হোক নেশা করে হোক সেটা অ্যাক্সিডেন্ট করে হোক তখন তার উজু নষ্ট হয়ে যায় এছাড়া আরও যেটা আমরা জেনেছি যে লজ্জাস্থান যদি স্পর্শ করে কেউ পর্দা ছাড়া মধ্যখানি কোনো আর ছাড়া তাহলে সেটাও উজু ভঙ্গের একটা কারণ যেটা আমরা হালিশে জানতে পেরেছি আরও আমরা জানতে পেরেছি যে উটের গোস্ত খেলে উজু নষ্ট হয়ে যায় এবং এই বিষয়ের ব্যাপারগুলি আমরা আপনার কাছে বিস্তারিত বুঝিয়ে বলেছি আর আমরা জেনেছি যে পাইখানা এবং পেশাবের রাস্তা ছাড়া অন্য কোনো স্থান দিয়ে যদি মানুষের শরীর থেকে রক্ত প্রবাহিত হয় তাহলে উজু নষ্ট হয় না আর আমরা জেনেছি যে মানুষের যদি শরীর থেকে যে জিনিসগুলো বের হয় পুরুষ লিঙ্গ দিয়ে বের হয় আপনার বীর্য বের হয় কামরস এছাড়া হয়। একটা হলো মুদি বের হয় আরেকটা হলো ওদি এই চার প্রকারের জিনিস মানুষের সামনে রাস্তা দিয়ে বের হয়ে থাকে আর এগুলি বের হলে প্রত্যেকটাই উজুভঙ্গের কারণ কোনোটা শুধুমাত্র বীর্যপাত হলে সেটা হলো উজু গোসল ফরজ হওয়ার কারণ এই মশলাগুলি আমরা বুঝতে পেরেছি এবং আমরা আরও জেনেছি যে নমাজ অবস্থায় শৈতান আমাদের ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করবে আমাদেরকে নামাজ থেকে নামাজের একাগ্রতা খুজুকে নষ্ট করে এদিক ওদিক বা উজু নষ্ট হলো নাকি হলো নামাজ কয় রাকাত হলো না হলো এই ধরনের সন্দেহ ফেলে দেওয়ার চেষ্টা করে এজন্য আমরা শৈতানের এই সমস্ত আসা থেকে বাঁচার জন্যে মনে মনে বলবো जो तुम्हें मिथ्योक जत् पर्तन कनफार्म ना हब शब्द अथवा गन्ध अथवा तेरा जाबना जानते पे नाक दिए कि रक्त बे हम बमी हम भेतर थे कि बेर हमलेगुलजू भंगे कारण ना कारण उज भंगे कारण जो हादिस से गिरी सही हादिस नारह विशुद्ध हादिस छाड़ा से कारण बोले दर्शाते আর যেটা আমরা বুঝেছি এখানে আরো কথা মনে রাখবো আমরা যে নামাজের মধ্যে যে আছে পরবর্তীতে আসবে তবে এখানে একটু বলিনি সেটা হলো বাম কাঁধটা বাম কাঁধের উপরে হালকা করে থুথুর তিনবার ছিটা দিতে হবে এইভাবে ছিটা যদি দেওয়া যায় তবু এই অশা থেকে নামাজের নামাজের মধ্যে যে শয়তানের অশা থেকে বাঁচা সম্ভব যেই শিক্ষা মহানবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ্লাম আমাদেরকে দান করেছেন আসুন সুপ্রিয় দর্শক মন্ডলী পৃষ্ঠী বাংলার যে দর্শা হাদিসের ধারাবাহিক আমাদের আলোচনা হয়ে যাচ্ছে এই আলোচনা আমরা ইতিমধ্যে শুনে নিঃসন্দেহে উপকৃত হয়েছি এবং দ্বারা আমাদের জীবনের জীবন গড়ার জন্য কোরআন হাদিসের আলোকে জীবন গড়া এক সুন্দর আমরা এক ব্যবস্থাপনা আমাদের জন্য হয়ে গিয়েছে পৃষ্ঠ বাংলার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে কোরআন হাদিসের আলোকে জীবন গড়ুন এই প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে যেখানে আছি সবাইকে তৌফিক দান করুন আজকুমাত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 थ जा महान आल्ला सकाल सारे जक आरिकार्ता ধর্মত্ত্বের কোষ্টি পাথর ইত্তের কোষ্টি পাথর ঈশ্বর সম্পর্কে জানা ই একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার কোল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসাম আল্লাখাপেক্ষী ননামীতে উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যয়ন্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লি সাল্লাম বলেছেন পবিত্র কোরআনের